যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাম আবুজাফর তহাবি রহমতুল্লাহ রচিত বয়ান এই গ্রন্থটি নিয়ে হয় ইমাম তহাবির আকিদা ইমাম তহাবির রহমতুল্লাহ আলাই এমন একজন ব্যক্তি যিনি একদিক থেকে ফকি অন্যদিক থেকে আকিদার তিনি স্কলার অন্যদিক থেকে তিনি মহাদ্দেশ এবং তিনি একজন ক্ষণজমা পুরুষ যাকে আলহামদুলিল্লাহ সমস্ত বিশ্বের মানুষ চেনে বিশেষ করে আলেমরা চেনে এই জন্য যে তার গ্রন্থ থেকে সবাই আলোকিত হয়ে থাকে দর্শক আমরা আলোচনা করছিলাম তার এই গ্রন্থটি নিয়ে এটি সর্বপ্রথম লিখিত আকিদার গ্রন্থগুলির মধ্যে অন্যতম এই গ্রন্থে তিনি এক জায়গায় আল্লাহ আল্লাহ ইমানের পরে তিনি মালাই কাদের বিষয়টি সেখানে তিনি বলেছিলেন আমরা ইমান আনি মালাইকাদের উপরে মালাইকিয়া কারা মালাইকা আমরা আমাদের দেশে মালাইকাদের ফেরেস্তা বলা হয় যদিও ফেরেস্তা শব্দে শব্দ আর মালাইকা শব্দের অর্থ হচ্ছে দুধ যারা যারা মানুষের কাছে বা যারা নবীদের কাছে আল্লাহর বাণী নিয়ে আসেন আল্লাহ তালার কথা নিয়ে আসেন আল্লাহ তালার নির্দেশনা নিয়ে নবীদের কাছে পৌঁছেন তারাই হচ্ছে মালাইকে এবং তারা অন্যান্য আল্লাহ তালা অন্য নির্দেশনা তারা পালন করেন যখন যেটা আল্লাহতাল নির্দেশ দেন সেটা তারা পালন করে আল্লাহ তালা যেন কোরআনকারীম বলেছেন যে তারা আল্লাহ নির্দেশ মোতাবেক চলে আল্লাহমা মা ফারুন আল্লাহ যা নির্দেশ করেন তা কখনো তারা অবাধ্য হয় না এবং তাদেরকে যা নির্দেশ করা হয় তারা তা পালন করে থাকেন আমাদের ইমাম এফর বলছেন ওয়ানু মিনু বিল কেরোয়বিন আমরা ইমান রাখি সেই সমস্ত সম্মানিত লেখক দেবৃন্দ যারা লিখছে বনি আদমের আমল লিখছেন আমাদের দুপাশে দুশ্রেণীর দল ফেরিস্তা রয়েছেন দুই দল মালাইকা রয়েছেন যারা আমাদের কর্মকাণ্ড নিয়মিত লিপিবদ্ধ করে যাচ্ছেন আমরা কি করি না করি তা তারা লিপিবদ্ধ করে যাচ্ছেন আমরা কোন কাজটা করছি এখন কি করছি পুরোপুরি সবই লিখে রাখছেন এদের এদেরকে বলা হয় কেরাম আল কাতি বিন অর্থাৎ সম্মানিত লেখক বৃন্দ এরা দুইজন নয় দুই দল বা দু গোষ্ঠী সেটা আমাদের মনে রাখা দরকার তো এদের মধ্যে আল্লাহ বিশেষ রহমতে যারা ন্যাক লেখে বা সৎ কাজ লেখে এদের এদের দায়িত্ব দিয়েছেন বেশি যে যারা খারাপ কাজগুলি আমাদের লিখে ওদেরকে বলেছেন যে অপেক্ষা করতে যতক্ষণ তও বা করে তন্দা যদি কোনো অন্যায় করে ফেলে যদি তও করে এই জন্য তও বা সুযোগ দেওয়ার জন্য দেরি করে তারা জাতি করে অপেক্ষা করে দেখে বন্ধা কি তও করছে কিনা তও করলে সেটা যারা লেখেন সৎ আমল যারা লেখেন তারা লিখে ফেলেন আর না করলে সেটা যারা বদ আমল লেখেন তারা লিখে ফেলেন সুতরাং নেতৃত্ব দিয়েছেন যারা সৎ আমল করে লেখে তাদের সৎ আমল লেখে তাদের নেতৃত্বটা দিয়ে দিয়েছেন যে তারা লিখবে এরা আমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে দেখতে পায় এবং সেটা অনুসারে লেখে কিন্তু অন্তর অবস্থা তা জানে না সেজন্য সেটা আল্লাহ আল্লাহ এদেরকে বলেছেন আতিদ যে এমন তারা রাকিব পাহারাদার থেকে কোনো কিছু ছুটে যায় না এরা কোন তারা যা যা দেখতে পাচ্ছে সবই বিপদ করতেছে একসঙ্গে হয়তো মানুষের কাছে সেটা চিন্তার বিষয় হয়তো কিভাবে তারা লিখে নিচ্ছে এখন সেটা অনেকটা মানুষ বুঝতে পারে যে রেকর্ড যেভাবে হয় মানুষের কর্মকাণ্ড তাছাড়া যেভাবে বা অনেক সময় দেখতে পারবেন যে মানুষ ক্যামেরার মাধ্যমে অনেক কিছু ধারণ করে নিচ্ছে তাহলে এখন তারা বুঝতে পারে যে ফেরেস তারা এটা লেখা বা মালাইকারা সেটা দেখা বা সেটা লিখবদ্ধা তাদের জন্য কোনো কষ্টকর বিষয় নয় এটা তারা সম্পূর্ণরূপে হেফাজত করে থাকে আমাদের ইমাম এরফর বলছেন ইমাম আবুজাফর আল্লাহ কাজিন আল্লাহ তালা তাদেরকে আমাদের উপরে হেফাজতকারী বিষয়ে পাঠিয়েছেন এই হেফাজতকারী অর্থাৎ সংরক্ষণকারী আমাদের কর্মকাণ্ড তারা সংরক্ষণ করে থাকেন আল্লাহ আল্লাহতালার কাছে কোনো কিছুই গোপন নয় কিন্তু কেন করেন কারণ আমাদের উপরে দলিল প্রমাণ প্রয়াস করার জন্য হাসরের মাঠে সেটা আমাদের সামনে আসবে এবং সেটার জবাব আমাদেরকে আমাদেরকে দিতে হবে তখন প্রত্যেকটি মানুষ বলবে যে মা লেহাজ কিতাবাহ সাহা এই কিতাবের কি হল ছোট বড় সবিতে তা লিখে ফেলেছে এই কিতাবের লিপিবদ্ধ করা আছে কোনো কিছুই বাদ পড়েনি এই জন্য এক কিতাবে সবই লিখে রাখছে আমাদের যত কর্মকাণ্ড আছে আমাদের এই জন্য সাবধান হওয়া উচিত যে আমরা যাই করি না কেন আমাদের কর্মকাণ্ড কোনটাই বাদ যাচ্ছে না সবই লেখা হয়ে যাচ্ছে আল্লাহ তালা কোরআনকারী অন্য বলেছেন ইয়াম হুল্লা আইন্দাহ কিতাব মালায়িকাদের এই কিতাব থেকে যেগুলো প্রয়োজনীয় সেগুলো আল্লাহ তালা লেখেন রাখেন আর যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আল্লাহ মিটিয়ে দেন আর কারণ সেটা হবে উমুল কিতাব অনুসারে অর্থাৎ লহে মাহফুজে যা লেখা আছে পূর্বে ुसारे आल्ला जा रखारा बाकी गो मिटय दें बंदा तबा कर तबाकर क्षमा चाहिए आल्ला मिटविए दिन लेखा हार पर आल्लाटर जीटार प्रयोजन नहीं आल्ला मिटिए देंट अर्थ अर्थात फेरस्तर मालायके हाथ कित से कितमिट कर लौहे मारफुदे जा বন্দা যা করেন না যা করে যা কিছু দুনিয়াতে কর্মকাণ্ড পরিচালনা করে সবই সেখানে লেখা আছে যা হবে যা হচ্ছে এবং যা হয়েছিল সবই সেখানে লেখা আছে আমাদের ইমাম এরফর বলছেন মালাকুল মত আমরা মালাকুল মত ওপরে ইমান রাখি আলহামদুলিল্লাহ মালাকুল মতই হচ্ছে সঠিক নাম যে নামটি আমরা পুরাণ সিনা থেকে পাই যিনি মালাকুল মত মৃত্যুর ফেরেস্তা মৃত্যুর মালাক মৃত্যুর মৃত্যুদানের জন্য নিয়োজিত নিয়োজিত যে ফেরস্তা সেই ফেরেস্তানাকুল মৌত অনেক সময় আমরা বলে থাকি আজরা আসলে কোন আসেনি শুধুমাত্র মিলানোর জন্য আমরা জিব্রিল মিকাইল ইসরাফিলের সাথে মিলার জন্য আজরায়েল বানিয়ে নিয়েছি আসলে আজরা কোন ইমাম যেহেতু সহিদার মানুষ তিনি বলেছেন মালাকুল মৌত আমরা মালাকুল মৌত ফের ইমান রাখি কোরআন করিম আল্লাহ তালা মালাকুল মৌতের কথাই বলেছেন আল্লাহ তালা বলেছেন বলুন তোমাদের কি মৃত্যু দেয় মালাকুল মত মৃত্যুর ফেরস্তা যার কাছে দায়িত্ব দেওয়া হয়েছে তোমাদের মৃত্যু দেওয়ার জন্য সে তোমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যায় এটাই হচ্ছে আল্লাহ তালা দেয়া নাম এবং এটা সোল্লা দেয়া নাম সেই জন্য মালাকুল মত হচ্ছে সঠিক নাম আমরা এই নামেই এই ফেরস্তাকে অভিহিত করব তিনি হচ্ছেন মালাকুল মত এর উপর আমরা ইমান আনি আমাদের ইমাম বলছেন যে এর উপর আমরা ইমান আনি তিনি কি করেন আল মুহাকাল বেক আলমিন জগতের সমস্ত রু কবজ করার জন্য তার কাছে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ তালা কোরআনে কালিমেশা বলেছেন যে হাত্তা যেফত রসুল্লাহম যখন আমাদের তাদের কারো মৃত্যু আসে আমাদের রসুলগণ তাদেরকে তাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যায় তাদেরকে মৃত্যু দিয়ে থাকেন হুমলা ইফার রেতুন এবারে তাদের কোন কমতি হয় না তারা কোন রকমের কোন রকম কসুর করেন না তাহলে বোঝা গেল আমাদের ইমাম আবু জাফর তাহাব রহমতুল্লাহ আলী মালাকুল মত বা মালাকুল মতের বিষয়টিও আলোচনা করেছেন কেরামন কাতবির বিষয়টি আলোচনা করেছেন অন্যপ্রবে ব্যাপকভাবে মালাইকাদের উপর তিনি ইমানের কথাটি বলেছেন আমরা গত কয়েকটি পর্বে মালাইকাদের উপর ইমান কিভাবে আনতে হবে তা আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব মালাইকাদের সাথে আদম এবং বনি আদমের কি সম্পর্ক সে বিষয়টি অনেক সময় আমরা যেটা না জানি আমরা মনে করো মালাইকে আল্লাহর সৃষ্টি আমাদের সাথে তার সম্পর্ক নেই না কথাটা এরকম নয় মালাইকারা বনিয় আদমের সাথে আদমের সাথে সম্পর্ক আছে বনিয় আদমের সাথে সম্পর্ক আছে তারা বনিয়দমের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে এবং তার বনিয় আদমের সাথে তাদের একটা সম্পর্ক রয়েছে সেই জিনিসটা যদি তুলে ধরতে পারি আমরা তাহলে আমরা বুঝতে পারবো এদের প্রতি আমাদের মহবত বাড়বে যে এবং বুঝবো যে এরা এরা আমাদের আমাদের জন্য এরা হিতকারী এবং আমাদের উপকার চায় আমাদের ক্ষতি করতে চায় না এই জিনিসগুলো আমাদের আলোচনার দরকার প্রথমে আমরা আলোচনা করব বনি আদমের সাথে আদম আলাহ ইসলামের সাথে কি আল্লাহ বলে আয়তা আল্লাহ বলছেন স্মরণ করুন যখন আমি মালাই বলেছিলাম যে দুনিয়ার বুকে আমি প্রতিনিধি পাঠাতে যারা দুনিয়াকে আবাদ করবে দুনিয়াকে আবাদ করবে দুনিয়াতে তালার আবাদত পরিচালনা করবে এবং দুনিয়ার বিভিন্ন কর্মকাণ্ড সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন করবে এরকম প্রতিনিধি আমি দুনিয়াতে পাঠাব অর্থাৎ আদম বানাব অন্য অন্য আয়াতে আল্লাহতলা বলেছেন যে খোলকুম্বাসমিন তুইন আল্লাহ তালা জিজ্ঞাসা করেছেন বলেছেন তাদেরকে যে আমি মাটি থেকে বাসার তৈরি করবো এটাই ফেরেসাদে বলেছিলেন ফেরেজ সাদা তখন বলেছিল আতা জা আলুফিহা মাই আপনি কি জমিনের মধ্যে এমন কাজ করবেন এমন কিছু করবেন এর মধ্যে এমন লোকদেরকে পাঠাবেন এমন কোন সত্তা পাঠাবেন যারা ইউপস এর মধ্যে সৃষ্টি করবে সমস্যা করবে খারাপ কিছু করবে ফেতনা ফসাদ করবে দুনিয়া অন্যায় ভরে দেবে এরকম লোকগুলিকে আপনি দুনিয়াতে পাঠাবেন হবে হামদিকা আমরা তো আপনার তাজবি পাঠ করছি আপনার প্রশংসা তাজবি পাঠ করছি আপনার গুনাগুণ বর্ণনা করছি ওয়ান আপনার পবিত্রতা বর্ণনা করছি অর্থাৎ তারা বলছিলেন যে ভরে আপনার প্রশংসা করছি আমরাই কি যথেষ্ট নই আল্লাহ তালা তখন বলেছিলেন মা ইনি আল্লাহ আমি জানি এমন জিনিস যা তোমরা জানো না সেটা কি আলম রায় বিন্নে ব্যাখ্যা করেছেন এ আয়তের এর অর্থ হচ্ছে এটা যে আমি জানি আমি জান্নাত এবং নার সৃষ্টি করেছি জাহান্নাম এবং জাহান্নাম এবং জান্ন সৃষ্টি করেছি জাহার্নামে এক গোষ্ঠী যাবে জান্নাত আরেক গোষ্ঠী যাবে যদি বনী আদম সৃষ্টি না করি তারা কোথায় যাবে আল্লাহ আল্লাহতালা ইমনি আলমা আল্লাহ এর অর্থ এটাও হতে পারে যে আমি জানি যে বনী আদম সবাই একরকম হবে না তাদের মধ্যে কেউ থাকবে আল্লাহ তালা সবচেয়ে প্রিয় বান্দা নবীর আসুলগণ আল্লাহর অলিগন আল্লাহ তালার প্রিয় বান্দাগণ নেককার মানুষগণ শহীদগণ এরা আল্লাহ তালার প্রিয় বান্ধা হবেন আবার কেউ থাকবে সাধারণ মানুষ একই সমপর্যায়ের আবার কেউ থাকবে অপরাধী এদের দ্বারা আল্লাহ বনী আদম দিয়ে আল্লাহকে পরীক্ষা করতে চাইবেন যে কে আল্লাহর কথা শুনে আর কে আল্লাহর কথা শুনে না শুধু অ্যাবাদতেই শুধু শুধু আবাদতের জন্য আল্লাহতালা আদমকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেছেন এবং এ আবাদত মানে কি কে আবাদ করবে কি করবে না সেটাও পরীক্ষা করা জান আল্লাহ দুনিয়ার মানুষের প্রয়োজন আছে জিন জাতিকে আল্লাহ তালা একই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এবং মানবকে আমি শুধুমাত্র আমি রিজিক চাই না এবং চাই না তারা আমাকে কোনো কিছু খাওয়াবে নিঃসন্দেহে আল্লাহ তালা হচ্ছে রাজ্জাক রিজিক দাতা জুলকুয়া ক্ষমতাদর মতিন সব সব সর্বকিছুর সবকিছু সব সুন্দরভাবে সুস্বার সম্পন্নকারী আল্লাহ তালাই সবকিছু করেন তিনি বনিয় বনী আদমকে সৃষ্টি করার ব্যাপারে শুধু জিজ্ঞাসা করেছেন তোমরা কি করো মনে করো এর অর্থ এই নয় যে তাদের পরামর্শ মোতাবেক বা তাদের কথা শুনতে হবে এরকম নয় তিনি শুধু তাদেরকে জানান দিয়েছেন জানিয়েছেন যে আমি কাজটি করতে যাচ্ছি আল্লাহ তাল বিশেষ রহমতে বিশেষ দয়ায় তিনি সেটা জানিয়েছেন যে এতমাদেরকে আমি এটা জানাচ্ছি এর অর্থে যে তোমরা বিরোধিতা করতে পারো এই জন্য বনিয়া ফেরস তাদের মধ্যে বিরোধিতার কোন মাদ্দা নাই তারা বিরোধিতা করতে পারে না মানুষের বিরোধিতা না করার কারণে তারা শুধু বলেছিলেন যে আমরা তো এই করব বনী আদমরা দুনিয়াতে ফেতনা সৃষ্টি করবো যেমনি ভাবে এর আগে জিনেরা ফেতনা সৃষ্টি করেছে মারামারি হানাহানি করেছে বনী আদম বনী আদম যখন আসবে আদম যখন আসবে আদম সন্তানরা যখন আসবে হানাহানি মারামারি দুনিয়াতে করবে এই বিষয়টি তুলে ধরেছিলেন তারা শুধুমাত্র তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তালা আদম আলা সৃষ্টির আগেই আদম আলা সৃষ্টির আগেই আল্লাহ তালা মালাইকাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন অনুরূপভাবে শুধু তাই না মালাইকাদের সাথে আদম আলা আরেকটা সম্পর্ক তৈরি হয়েছে যখন আল্লাহ তালা আদম আলাকে সৃষ্টি করেছিলেন সৃষ্টি করার পরে বলেছিলেন মালাইকোদেরকে যে তোমরা তাকে তোমরা তাকে সম্মান করো তোমরা তাকে সম্মান করো কীভাবে সম্মান করবো তার কথা তোমরা মেনে চলবে তারা যদি যারা ভালো হয় তাদের ব্যাপারে তোমরা সহযোগিতা করবে সেই সম্মানের বিষয়টি তোমরা দেখাও আমার সৃষ্টির প্রতি তোমরা সম্মান করো এই কথাটা বলেছেন আল্লাহতালা বলেছেন ইত রব্বের মেলায়কে ইন্নি হল কুম্ভ স্বরমিন্তু ইন যখন আল্লাহ তালা বলেছিলেন যে মালা ইকোদেরকে ফেরেস্তাদেরকে আমি মাটি থেকে বাসার সৃষ্টি করতে যাচ্ছি মাটি থেকে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি আমি তাদেরকে সুন্দর করে পরিপাটি করব ও নাফা এর মধ্যে আমি রুহ আমার রু ঢেলে দেব আমার পক্ষ থেকে আল্লাহ সেখানে এসে যাবে হুসা দিন তারা সেখানে শেষদায় পড়ে গেল অন্য আল্লাহ তালা বলেছেন ফসাজিদ আল মালা আজমাউন সমস্ত মালা ইকেরা শেষ পড়ে গেল তখন সমস্ত মালাইকারা সহ দেয়া পড়ে গেল ইল্লা করল না ওয়াস্তাকবার অহংকার করলো আবা সে অহংকার করল এবং অস্বীকার করলো আবাহস্তাকবার অহংকার করল অস্বীকার দুইটা একসাথেই আল্লা তালা উল্লেখ করেছেন এবা এবং এস্তেকবার যেন জড়িত একটা একটা সাথে মানুষ গ্রহণ না করা একটা বড় কারণ হচ্ছে অহংকার করা সে আল্লাহ তালার নির্দেশ পালন করতে পারলো না যে আমি সম্মান করবো না কারণ আমি বেশি সম্মানের উপযুক্ত এজন্য সে অস্বীকার করেছিল কানা মিনাল এই জন্য আল্লাহ তারা বলছেন আল্লাহর নির্দেশের অমান্য সে করেছিল একটি আশ্চর্য জিনিস হচ্ছে সেখানে যে এই মধ্যে কিভাবে প্রবেশ করলো। সেই জিনিস অনেকেই বিভিন্ন রকমের ব্যাখ্যা করেছেন আমরা শুধু এটাই বলবো ইবলি যেহেতু জিন জাতির প্রধান ছিল তখনকার সময় এই তারও দায়িত্ব ছিল আল্লাহর সৃষ্টির প্রতি সম্মান প্রদর্শন করা আল্লাহ তার নির্দেশের বিপরীতে সে যদি না মান সে যদি মেনে নিত সেটা তাহলে তার জন্য সেটা সম্মানের কারণ হতো। কিন্তু সে মানেনি না মানার কারণে আল্লাহ তালা তাকে সেখান থেকে বিতড়িত করেছেন মালন করেছেন অভিশপ্ত করেছেন কারণ সে আল্লাহর নির্দেশকে মানতে পারেনি এটা যে সম্মানজনক সেজদা অনেকে এই বিষয়টি নিয়ে আবার আলোচনা করতে পারেন বলেন যে অনেকে বলেন যে আল্লাহ তালা কিভাবে সেজদা করতে বলেছেন এই সেজদাটার নাম হচ্ছে সেজদাতুর তাহিয়া সম্মানজনক সিজদা। আরব আরবদের মধ্যে বা বনিয়াদের মধ্যে অন্যদের প্রতি নত হওয়া বা সম্মানজনক সিজা একসঙ্গে প্রচলিত ছিল কিন্তু এই উম্মতের মধ্যে সেটা নিষিদ্ধ হয়ে গেছে রসুল্লাহ সাল্লাহ সেটাকে হারাম ঘোষণা করেছেন যে এই উম্মত কারোর জন্য যদি কোন নতী শিকারের বৈধ করা হতো তাহলে একমাত্র স্বামীর জন্য স্ত্রীর এই নতী শিকারের বৈধ করা হতো এটা রসুল্লাহ সাল্লাহাম বলেছেন যখন মহাজ ইবিন জবাল রাধিআল্লা আনহু একদিন আসলেন এসে রসুল্লা সাল্লা কাছে রসুল্লাহামকে সামনে পেয়ে তিনি সাহা করে বসলেন রসুল বললেন কি করল এটা মহাজ তিনি বললেন যে ইয়ার রসল আমি দেখেছি ইহুদ্দিন আসারা বা কাফেররা তাদের রাষ্ট্রপ্রধানকে সেজদা করে হিরাতে বিভিন্ন জায়গাতে আমি মনে করেছি আপনাকে আশ্রেদা করার বেশি উপযোগ রসুল বলছেন না আমাকে সেজা করো না আমাকে সেজা করার অনুমতি দেওয়া হয়নি তো এই উন্মতের জন্য এই জন্য সম্মানজনক সেজদা হারাম কিন্তু আল্লাহ তালা পূর্বতী উম্মতকে সম্মানদানকাটা জায়গা ছিল এই জন্য এই উম্মতের জন্য সম্মানদানা হারাম সেটা করা যাবে না আর যদি অবাজমূলক সেটা সম্পূর্ণরূপে শিক্ষক আমরা এসলে বিষয়টি পরবর্তী আরো বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি